মানবতা সমাধান কম রাত আলহমদুল্লাহ বসলস আশরফিলব্বরীন আজমআন अम्माइद पृटिवी भी बांगलार दूरे और का पृथिवीर विभिन्न अवस्थान जरा दूरदर्शनर सामने आयोजनभोग समबे तर सक आंतरिक शुभेच्छा और सलम सुप्रिय दर्शक श्रोता हमरा अक आलोके पर्वभित्तिक अनेकगुलो आलोचना अपन सामने उपहार दिए সেই একই ধারাবাহিকতায় বর্তমান আলোচনায় আমরা যে বিষয়টি উল্লেখ করছি তা হলো বেদা বেদাতের ভয়াবহ পরিণতির ব্যাপারে আমরা বেশ কয়েকটি উপস্থাপনা আপনাদের সামনে ইতিমধ্যেই রেখেছি আজকে এই উপস্থাপনায় আমরা বোঝাতে চাইবো উৎসটা কোথায় বেদাতে এটা কোত্থেকে আবিষ্কৃত হয় বা কত থেকে এটা আসে আসুন এই গুরুত্বপূর্ণ আলোচনায় যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ আব্দিএম হিজবুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা বেদাতে উৎসসমূহ জানার ব্যাপারে প্রথমেই শেখ মুজফর বিন মহসেন সাহেবের কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ নিহাদা ওসালাত ওয়াসালাম আল্লা নাবি আবাদা ধন্যবাদ মাননীয় পরিচালককে বেদাতের উৎস মূলত আমরা পবিত্র কোরআন এবং সই হাদিস থেকে যা উপলব্ধি করি তা মূলত হেরকাবন্দির কারণে বেদাতের উৎস তৈরি হয়েছে ইসলাম এক ও অভিন্ন এখানে কোনো বিভেদ নেই অবিভাজ্য অবিভাজ্য কিন্তু দুঃখজনক হল সত্য যে ইসলামকে বিভিন্ন অংশে টুকরো টুকরো করে ফেলার কারণে এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বেদাতের উৎপত্তি হয়েছে আর রসল সাল আলাইকুয়াম এটাকেই সবচেয়ে বেশি ভয়াবহ হিসাবে উল্লেখ করেছেন দলে দলে বিভক্ত হওয়াকে জি জি এক হাদিসের রস বলছেন আলহ আসাল্লাম এক হাদিসে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে চাইছেন তিনি বলছেন যে আমার উন্মতর অবস্থাটা বান ইসলাইদের মতো হয়ে যাবে একেবারে তাদের সব কাজে মিল থাকবে যেমন জুতাই জুতাই মিল আছে এমন এমনকি তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে অপকর্ম করে এখানে আয়াতটা পেশ করা যায় আল্লাহ বলেছেন যারা তিনকে টুকরো টুকরো করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে আপনি মোহাম্মদ সাল্লাম তাদের অন্তর্ভুক্ত নন যখনই মানুষ দিনকে টুকরো টুকরো করবে তখন এক একজন একাক বা যার কাছে যেটা পছন্দ হবে সেটা তৈরি করে নিতে পারবে এখান থেকে মূলত প্রথম বেদাতের উৎপত্তি দ্বিতীয় আরেকটি কারণ উল্লেখ করতে পারে সেটা হলো অতিভক্তি জি ভক্তিবাদ অতি পরেজকারিতা আগেও আমরা উল্লেখ করেছি অন্য পর্বে যে অতিভক্তি যখনই কোনো ব্যক্তি প্রদর্শন করতে যাবে তখনই এই ব্যক্তি শরীয়ত থেকে অন্যদিকে চলে যাবে অথচ আনগত্যের মাপকাঠি হলো অতটুকুই যতটুকু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যেভাবে দেখিয়েছেন বলেছেন এটাই তো কালেমা শাহাদতের মূল অংশ আমরা একটা অংশ বলি ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু হু ওয়ারসৌলুম আমরা সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল কিন্তু অতিভক্তির কারণে রসুল্লাহ সাল আলাইহ আসাল্লাম যেটা করেননি ওটাই করতে যাচ্ছে এর অর্থটা আমরা মূলত বুঝিনি এর অর্থ হলাস্তিক আখবরা নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম যে বিষয়ে আমাদেরকে জানিয়েছে সেটাকে সত্যায়ন করা ও আল্লাহবাদা ইমা ছাড়া আর ওই জিনিসের এবাদত না করা যেটা তিনি বলেননি অর্থাৎ তারই এবদ করা যেটা তিনি শরীয়ত হিসেবে প্রবর্তন করেছেন করেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীয়ত নির্দিষ্ট রুটে চলছে রাস্তায় চলছে অথচ তার উল্টা আর রাস্তা তৈরি করছে আর বিধান তৈরি করছে তখনই আমার বেদাতের সূচনাটা হচ্ছে আর একটা আয়াত উল্লেখ করা যায় আল্লাহ অর্বুল আলমিন রসুল্লা সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলছেন তুমা জা আল নাকা আলিয়া বলা আতাত তবে আহ আল্লা দিনা লাই আলমন আমি আপনাকে নির্দিষ্ট শরীয়তের উপরে নাজিল করেছি প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি কেবল তারই অনুসরণ করুন আর তাদের অনুসরণ করবেন না যারা বেদাতের অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে শরীয়ত ব্যতীত যে বিধান আছে সেটা হলো বেদাতি বিধান সেটা হলো প্রবৃত্তির বিধান সুতরাং আমাদেরকে ওই মানহাজের থাকতে হবে নতুনত্ব সৃষ্টি হচ্ছে বা হয়েছে এর উৎস সম্পর্কে এতক্ষণ শুনেছি শেখ মুজাফর ভাইয়ের কাছ থেকে আসলে যদি এটা কেউ মনে করে যে আমাদের শরীয়তের মধ্যে কিছু অপূর্ণতা আছে তখনই সেখানে কিছু সৃষ্টির সুযোগ আসে এবং যারা এগুলো করছে আমি জানি না তাদের এ আকিদে আছে কিনা পূর্ণতা মনে করেই করছে না অপূর্ণতা মনে করেই করছে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের তাদের কার্যকলাপে আমাদের মনে হচ্ছে যে তারা মনে করছে যে এখানে এই জিনিসটা হলে বোধে ভালো হতো এই জন্য সেটাই তারা এখানে জড়িয়ে দিচ্ছে এখানে দেখেন যে একটা জিনিস আসছে যে বাড়াবাড়ি করা অতিভক্তি এবং সাথে বাড়াবাড়িটাও লাগাই অবশ্যই ঈসা আলি ইসলামকে আমরা জন্য উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি ঈসা আলহিসাম তো আল্লাহর বান্দা ছিল কালী আমি আবদুল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা আতায়নিয়াল কিতাব এরপরে অন্য কিন্তু খ্রিস্টানরা কি করলো মরিয়ম আলহিসাম এবং ঈসা আলি ইসালামের প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল কেউ তাকে খোদার খোদারেস্তরে নিয়ে গেল লাকর আল্লাহ দিন ইনল্লাহ হুয়াল মাসি হুকনুমারি আল্লাহ পাক সেটা ঘোষণা করছেন যে তারা কি করব আবার কেউ বলল যে ইনাল্লাহ হাথ আলহিাস না তিনি হুয়াল মাসিফ হুকনুমারিম না তবে তিনজনের একজন জি তারপর কেউ বলতেছে না তিনি অন্য কিছু বা তা এভাবে তৃত্তবাদের তারা সৃষ্টি করল এগুলো আসল আসলো কোথেকে এগুলো আসল যে তার প্রতি তাদের বাড়াবাড়িটা বেশি ছিল এই জন্যই তারা এভাবে তৃতাভিভক্ত হয়ে গেল। ঠিক আমাদের শরীয়তের মধ্যে এটা আছে এটা মধ্যে একটা হাদিসের মধ্যে আছে লো তরুণী সেখানে মধ্যে এই কথাটা পড়ো আমাকে বাড়াবাড়ি আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমন ঈসা আলিয়াকে নিয়ে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে এই রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দাঁত মুবারককে সামনে রেখে বাড়াবাড়িটাও বেদাঁত উৎপত্তি অন্যতম একটা কারণ যে কেউ নভিজিকে মহাব্বত করতে করতে ওই আহমদ থেকে আহাত বানিয়ে ফেলেছে এগুলি হচ্ছে একটা বড় মারাত্মক ব্যাপার যে ওই শেরিকে পতিত হচ্ছে বেদাতো বেদাত তার হয়তো বেদাতের বাইরে গিয়ে এবং সেখানে এই অতিভুক্তির কারণে যেগুলো আমরা আগে কোনো সময় শুনিনি এখন শুনতেছি যেমন এটা আসবে হয়তো পর্বে যে মিলাদ আমরা পড়তেছি মিলাদ আসলো কোথেকে রসুল্লাহলামের প্রায় পাঁচশত বছর পরে ছয়শ কত খ্রিস্টাব্দ মনে নাই সে এক মাস হয়েছে সেই যে ধারা চালু হয়েছে এখনো চলছে প্রায় দেশে দেশে শুধু এটা না আরো বড় আপনার বিভিন্ন সময় এই যে বারোই রবিউলা যেটা জন্মদিবসের চাইতে মৃত্যু দিবস হওয়াটা বেশি মানে আপনার এই মৃত্যু দিবস কিন্তু এটাকে আমরা গুলিয়ে ফেলেছি এইগুলি করতে গিয়ে আসলো এইগুলি এই যে অতি ভক্তি যেটা আছে করতে গিয়ে এমন কোনো প্রশ্নই ওঠে হ্যাঁ এইভাবে আমরা উৎসগুলো আমরা মানে চিহ্নিত করতে পারি অন্ত মনজ্ঞ আলোচনা শেখ বিএম হিজবুল্লাহ করছিলেন যে আসলে ভক্তির যেখানে বাড়াবাড়ি তাহলে আমরা উৎস মূল নির্ণয় করতে গিয়ে ভক্তিবাদ একটাকে নির্ণয় করতে পারি বেশি ভক্তি করতে গিয়ে বেদাত করে ফেলেছি অতিরঞ্জন অতিরিক্ত কোনো কিছুই শরীয়ত সমর্থন করে না নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যেভাবে করেছেন যে কাজ যতটুকু করেছেন সেই কাজটা ততটুকু সেভাবে করাটাই সন্ন্যাদ অধিক অতিরিক্ত করতে যাব ভক্তি করে বেদাত হয়ে যাবে যেটা মহতারাম বলছিলেন যে শেখ আব্দুরাজুফ যে কথা বলছে আমরা যে বিষয়টি আলোচনা করছি বেদাতের উৎসক আমরা এই কথাটি আলোচনা করার পূর্বে আরেকটা কথা বলতে চাচ্ছি যে যেমনভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পাপের কাজকে প্রবৃত্তির অনুসরণ বলেছেন তেমনিভাবে ইসলামের নামে ধর্মের নামে ইবাদতের নামে বেশি করা কেউ প্রবৃত্তি বলেছে। বলেছেন যেটা কথা রাসুল সাহাল্লাম ওখানে বলেছেন যে তাতকাল হাওয়া তাতকাল আহ मानुसा प्रवणता छड़िए जा सब जगह पिदा मानुषे प्रवृत्ति के अल्लाह रसुल बोल ते बसिब क्या करते गल চাহিদা এটা ঘটনা যেটা চাইবে সেটাই করতে হবে এই মনবৃত্তিটাই বেদাতের দিকে মানুষকে ঠেলে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য আপনাদের কাছে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের নিয়মিত আলোচনায় উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ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 Dialogue, discussion, discussion, debate, rebuttal, conclusion. Eliminate ডায়ালগ about religion. Get enlightened. উইটনেস ডাক দেখুন সম্মুখ সমরে প্রতি যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা তা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন कैम करा जाएर अनुग्रह सुप्रिय दर्शक श्रोता আমরা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা পর্বে আমরা ফিরে আসতে পারলাম হাম। যে কথা বলছিলাম একটু স্মরণ করিয়ে দিই আমাদের বিষয়টা হচ্ছে আকিদা এর আলোচনায় পর্বভিত্তিক যে উপস্থাপনা আমরা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি তারই একটি পর্ব হল বেদ আহ এবং তার উৎস মূল কারণ বেদাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে যদি আমাদের আকিদা বিশ্বাস আগে পক্ত না থাকে তাহলে কিন্তু ওটা থেকে বিরত থাকার কোনো সম্ভাবনা আমরা হাসিল করতে পারবো না তাই আসুন আগে আমাদের আকিদাকে বিশুদ্ধ করি বেদাৎকে বেদাৎ বলতে শিখি সন্নাকে সন্না হিসেবে গ্রহণ করতে শিখি জি শেখ আব্দুল রাজাক বিন ইউসুক যে কথা বলছিলেন জি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে ইবাদত বেশি করতে গিয়ে যেটা আল্লাহ রাসুলের সোনাতের বেশি হয়ে যাচ্ছে সোননাথকে উপেক্ষা করা হচ্ছে সেটাকে আল্লাহ রাসুল প্রবৃত্তি বলেছে। জি হাওয়া প্রবৃত্তি জি যেমনভাবে পাপ কাজের ব্যাপারেও তিনি ওটাকে প্রবৃত্তির অনুসরণ বলেছেন যে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই এ কথা বলেছেন তার এক শ্রেণীর বলেছেন যে হাওয়া মত্তাবন ওই ব্যক্তি যে তার প্রবৃত্তিকে মেনে চলে মেনে চলে জি তো সেখানে রাসুলুসাল্লাম পাপের ব্যাপারে বলেছেন তার মনটা চাচ্ছে আপনার টাকরো নিচে প্যান্টা পরা পাঁয়া পরা নারী চাচ্ছে তার মনটা চাচ্ছে নগ্ন হয়ে চলা ওইগুলোকে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ রসুল ধ্বংসের কথা বলেছেন ঠিক যেমনভাবে আল্লাহ রসুল বলেছেন হজেবত নার বিশাহাত যাহার নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা ঠিক তেমনই এই কথাটা আল্লাহ রসুল বলছেন যে ইন্নাম আসাইকুম আমি তোমাদের উপরে ভয় করছি শাহওয়াতিল গাইয়ে भ्रष्टतार प्रवृत्ति भ्रष्टतार प्रवृत्ति कथा बलारे तीन टे कथा प्रथम जे तुम्हारे उपार्जन व्यापारे अफिफरुजेक तुम्हारा अश्लील क्या जड़िए पड़ार बेपारे तुमरा उपार्जनर बेपारे प्रवृत्तर अनुसरण कर अश्लील क्या जड़िए पड़ार बेपारे प्रवृत्तर अनुसरण कर रसुल जे तुमरा बेदतर बेपारे प्रवृत्तर अनुसरण करेपारे प्रवृत्तर अनुसरण करा कि मन चाच्जे एक बसि बस सलाता आदाय करी आल्ला केन्तुष्ट कर मन चाचे जो एक लक्ष बार्धुआईनूस पढ़ी आल्ला केन्तुष्ट करकम एबादत नामे जख आल्ला रसुलर सन्नाथ के उपेक्षा करा तखनी से प्रवृत्तर अनुसरण और तखी होता विदात অত্র বিবরণ গুলিতে বোঝা যাচ্ছে যে বিদাতের উৎস মূলত এবাদতের নামে মানুষের ভালোবাসা আল্লাহকে সন্তুষ্ট করার নামে মানুষের অতিরিক্ত যে বিদাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু করবে যেটা পূর্বে ছিল না একটা মজার ব্যাপার আছে এখানে কথাটাই আমি একটু বলতে চাচ্ছিলাম যে মানুষকে হাওয়ার অনুসারী না হয়ে বরং হাওয়া হয়েছে আমরা একটা পর্বে একটা হাদিস পেশ করেছি তাতে একজন সাহাবি বলেছিলেন রাজিউল্লাহাল আমি সারা রাত সলাত আদায় করব। এটাই ছিল তার একটা মনের খেয়াল এর নাম প্রবৃত্তি সে ভালোটাই চাচ্ছে আরেকজন বলেছিলেন আমি প্রতিদিন শ্যাম পালন করব। তাহলে এটাই হলো তার প্রবৃত্তি সে একটা ইচ্ছামতো মতো এবাদত করতে চাই আরেকজন বলেছিলেন যে আমি বিবাহ করবো না তাহলে আমার বেশি এবাদতের তিনজনের উদ্দেশ্যেই ভালো ছিল কিন্তু তিনজনের উদ্দেশ্যই হচ্ছে রাসুলের সোনাথ উপেক্ষা করে চলার প্রবৃত্তি জি যাকে রাসুল সাল্লাহাম কঠিনভাবে ভাবে করে করেছেন জি স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই প্রবৃত্তির অনুসরণ আমরা কোরআনে পাকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ প্রবৃতিকেও একটা এলা হিসাবে গণ্য করেছেন বলতে পারেন তাদের কথা যারা নিজের প্রবৃতিকে এলাহ বানিয়েছে এলা বানিয়ে নিয়েছে তো এখন দেখা যায় এই যে আমরা বেদায়াতের কথাগুলো বললাম বেদায়াতের যে এগুলি বলছি উৎস বলছি এই বেদায়তের উৎসুর মধ্যে প্রচন্ড রকমের একটা উৎস হচ্ছে এই যেটা দলের উচ্ছর কথা বলছিলাম প্রত্যেক দল নিজের কর্মসূচি উত্তম মনে করে যেটা তৈরি করে সেটাকে উত্তম মনে করে আর একটা যেটা অতিভক্তির কথা এখানে উল্লেখ করা যায় ভালোবাসার একটা থাকতে হবে অবশ্যই যদি মাপকাঠি হীন হয়ে যায় যদি আমরা বলি যে রসল ওই ব্যক্তি মমিন হতে পারবে না যে ব্যক্তির নিকটে আমি তার পিতা মাতা তার ছেলে সন্তা তার জীবন বা পৃথিবীর সকল মানুষের উত্তম না হব এই ভালোবাসা বলতে কি যখন আশাহাদুন্না মোহাম্মদ রসুল্লাহ যখন রাসুলের নাম শুনবো তখন কি দুই আঙুলের নজিবুল্লা এটা তো অর্থ না আর দুই আঙ্গ রাসুলের নাম শুনে দুই আঙ্গুল দ্বারা চোখ নগড়ানো তা তো না আমরা এটা দেখতে চাই ভালোবাসাটা কী এটা দেখতে যদি আমরা নিরীক্ষণ করি পর্যবেক্ষণ করি তখন চলে যেতে হয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ওই হাদিসের ক্ষেত্রে উমর রাজি আল্লাহ যেটা বললেন একদিন উমর রাজি আল্লাহ চলছেন আল্লাহ নবী হাত ধরে নিলেন তখন তিনি বলছেন যে আপনি আমার কাছে সর্বাধিক প্রিয় ইল্লা নাফসি। আমার নাফসের জীবনের চেয়ে পৃথিবীর সবকিছু সবকিছু থেকে প্রিয় এমনকি আমার জীবনের চেয়ে আল আন তখন বললেন যে ওমর এখন এখানে ভালোবাসার মাপকাটি পাওয়া যায় কুল ইংকুম তুমি তোমরা কে ভালোবাসতে চাইলে আমাকে অনুসরণ করো এই কথাটাই অনুসরণটা এবং আমরা যে আলোচনা করছি সব আলোচনার সম্পর্ক আমরা রাসুল সুলাই সালাম ওই বাণীটা যে বাণীটাতে রাসুল সুলাই সালাম বললেন যে লাইক হাত হাওয়া অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মোমেন হবে না বা আমাকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যেটা নিয়ে এসেছি সেটাকে অনুসরণ না করছো তাহলে অত্রহাদিস প্রমাণিত হয় যে আমি নিয়ে এসেছি মানে আমি নিয়ে এসেছি আসসালামাইকুম পরস্পর মোশবা করো হাত পৃথক হওয়ার পূর্বেই তোমার পাপ ঝরে যাবে এটা হলো আমার নিয়াসা আসা এখন শেষ যখন হয়ে গেল তখন আবার বুকে নিয়ে আসছ কেন আমি তো এটা নিয়ে আসিনি বড় চমৎকার আল্লাহ এর পরিচয় আর এত হচ্ছে হেদায়ত প্রাপ্তির পূর্ব শর্ত দেখেন এই মাসদার বলা হয়েছে রসুল উল্লাহ সাহসাল্লাম দিকে গেছে মানে সর্বনাম যে তোমরা যতক্ষণ পর্যন্ত না রসুলের পূর্ণাঙ্গ এটা না করবে হেদায়ত প্রাপ্ত হবে না বলা হয়েছে যেখানে আমি আরেকজনের অনুসরণ করছি মানে তিনি যেখানে পা দিয়েছেন ওখানে পা দেওয়া আর যেখানে তিনি বসেছেন সেখানে বসা অর্থাৎ যে এবাদত তিনি যেভাবে করেছেন এইভাবে করার নাম হলো এরতেবা এর্তেবা কিন্তু এখন যেটা বলছি যে রসর সাল্লাহ নাম শুনলে তখন চুম্বন করা আল্লাহ নবীর নাম বলে শরীর খামছানো বারবার নবীর নাম জপুয়ে মহব্বতটা ভিতরে সৃষ্টি করা এটা তো মহব্বত না এরতেবা না। অর্থাৎ ভালোবাসার মাপকাটি হলো এরতেবা অনুসরণ অতক্ষণ পর্যন্ত অনুসরণ হবে না। যতক্ষণ পর্যন্ত তার কর্মটা হুবহু রাসুলের কর্মের সাথে তার কাইফিয়াতের সাথে মিল না খাচ্ছে যখন তার কর্মের সাথে তার কাইফিয়াতের সাথে তার পদ্ধতির সাথে মিল খাবে তখনই সেটা হবে ইত্তে বাবা অনুসরণ আর যদি মিল না খাই তখন সেটা হবে প্রবৃত্তির অনুসরণ যে অত্যন্ত মনজ্ঞ আলোচনা আমাদের আলোচক মণ্ডলী রাখছিলেন সুধি দর্শক শ্রোতা যার থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই যে মন যা চাইবে সেভাবেই আমি করব এটার নাম এবাদাত নয় আমার ভক্তি শ্রদ্ধা সাহবাইক রাম রেদওয়ানুল্লাহ আলিহিম আজমাঈন যেভাবে রাসুলের জন্য তারা সংরক্ষণ করেছেন বা প্রদর্শন করেছেন আমি তার চাইতে একটু বেশি করব। নবীর নাম শুনে চুমু খেতে শুরু করে দিলাম বড়ু আঙুলের মাথায় মুসাফা করার পরে বুকে হাত ঠেকিয়ে আমি একটু বেশি ভক্তিশ্রদ্ধা দেখাতে চাইলাম এই যে বেশি করতে যাওয়ার মনোবৃত্তিটাই মানুষকে বেদাতের ভিতরে নিমজ্জিত করে দিয়েছে আমরা আজকের এই আলোচনা থেকে উপলব্ধি করতে পারি এবং তার যে উৎসগিরি বেদাতের, সেটা ওই ভক্তিবাদ সেটা ওই হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ আসুন এগুলা থেকে আমরা পরেহেস করি তবেই আমাদের আমুলি জিন্দিগি বেদাত শীত থেকে মুক্ত হবে এবং এর বিনিময়ে আল্লাহ সুবাহানাহ তাল্লার কাছে আমাদের পুরস্কার নিশ্চিত হবে ইনশাল্লাহ সে আশাবাদ ব্যক্ত করেই আমরা আজকের এ পর্বের এখানেই পরিসমাপ্তি টানছি সুবাহ আল্লাহ ইনতা আস্তফরকালামালাইকুম ওর হাম রসুল্লাহ মোহাম্ম রসুল্লা অ্যাঁর রহমা হবন আপা কে অঞ্ল করি सठी व्यवहार पाला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 একটা শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়